িয়ামত বা মহা ধ্বংস মহা প্রলয়ের লক্ষণ সমূহ কি কি এই শিরোনামটি নেওয়া হয়েছে আরবি পরিভাষা কিয়ামতেরই পরিভাষা আশ্রাহ বা আলামত আশ্বাহ এর বঙ্গানুবাদ হতে আলামত আসাহ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 জানে না খেল করে দেখুন জিব্রাইস্লাম রাসুল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করলেন যে সেই মহা ধ্বংস শুরু হওয়ার সময়টা কখন আর রাসুল্লাহ বললেন যাকে প্রশ্ন করা হয়েছে সে ব্যক্তি প্রশ্ন কর্তার চেয়ে ভালো জানে না অর্থাৎ তিনি যা বলতে চাইছেন তা হচ্ছে আমাদের দুজনের কারোরই এ বিষয়ে কোন জ্ঞান নেই যে কখন কিয়ামত শুরু হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ সুমতার ইলমুল গাইবে আছে তবে রাসুল্লাহ সাল্লা আমাদেরকে এর বেশ কিছু আলামত লক্ষণসম বলে গিয়েছেন কিন্তু কাজে এই নির্বাচনের কাজটুকু বেশ জটিল যে বিশুদ্ধ হাদিসটুকু ছেগে নিয়ে আসতে হলে আমাদেরকে স্বাভাবিকভাবেই হাজার বই এবং হাতিস হবে এটি বেশ কঠিন এবং শ্রমসাধ্য একটি কাজ তবে আলহামদুলিল্লাহ যে বিখ্যাত তাৎসিরকার ইবনে কাসির এবং অন্যান্য বিশেষজ্ঞ আলেম ইতিমধ্যেই কিয়ামত আলমত সমূহ একটি তালিকা প্রণয়ন করে একাধিক বই লিখে ফেলেছেন আমাদের ধারণা আল্লাহ আলম যে কেয়ামত আলামত নিয়ে তারা রীতিমত কিংবা পিএইচড লেভেলের কাজ করেছেন এই বিষয়ে যে বিশুদ্ধ হাদিসগুলো আছে সেগুলোকে বলা হয় আসাহী মিন আশরাত আসাহ কিংবা আসাহী মিন আলামত আসাহ শুধু এই বিশুদ্ধ হাদিসগুলো সংগ্রহ করে ইউসুফ নামের একজন বিশেষজ্ঞ একটি বই লিখেছেন এবং সেটাকেই আলোচনার মূল তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে তিনি নির্ভরযোগ্য থেকে এই হাজিগুলো নিয়েছেন এবং ৫০টিরও বেশি আলামত অন্তর্ভুক্ত করেছেন অন্যান্য অনেক বইতে এই সংখ্যা সংখ্যা প্রায় একশোতে পৌঁছে গেছে তবে সেগুলোতে বেশ কিছু দুর্বল বা অগ্রহণযোগ্য হাদিস থাকার সম্ভাবনা রয়ে গেছে আমরা ইনশাল আমাদের সেই আলামত সমূহ বর্ণনা করার আগে কিছু বিষয়ে পরিষ্কার করে নেওয়া যাক এই আলামত মধ্যে কিছু আলামত রয়েছে যেগুলো একেবারে ইউনিক বা যে ঘটনাগুলো একবারই ঘটতে পারে মাত্র পারে এবং সেটা ঘটলে আপনি পরিষ্কার যে সেই ঘটনাটা ঘটে গেছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যার সুল্লাহ সাল্লাম বলেছেন হিজাজে একটি আগুন লাগবে অগ্নিকাণ্ড হিজাজে একটি আগুন লাগবে যার আলো সামদেশ অর্থাৎ সিরিয়া পর্যন্ত পৌঁছাবে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 কাজেই দেখতে পাচ্ছেন যে এই ঘটনাগুলো একটা একটা সম্পূর্ণ বিপরীত এই বিপরীত ঘটনাগুলো একই সাথে ঘটতে পারবে না কাজে এগুলো সময়ের সাথে সাথে কালের পরিক্রমায় ভিন্ন ভিন্ন যুগে আস্তে আস্তে ঘটতে থাকবে কেয়ামতের প্রথম আলামত কি প্রথম নিদর্শন বা চিহ্ন কি মহাপ্রলয় মহাধ্বংস কিয়ামতের আল্লাহ রসুল সাল্লাহামের পৃথিবীতে আগমনী হচ্ছে কেয়ামতের প্রথম আলামত কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমাকে কিয়ামতের এতটা কাছাকাছি করে পাঠানো হয়েছে যতটা কাছাকাছি এই আঙ্গুল দুটো এরপর রাসুল্লাহ সাল্লাই তার হাতের দুটো আঙ্গুলের দিকে ইশারা করে বুঝিয়েছেন যে এই দুটো আঙ্গুল যত কাছি রয়েছে তার থেকেও আমি কিয়ামতের অধিক নিকটবর্তী এখানে রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে যা বলছেন সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে মানব যে বয়স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 পরন্ত বিকেল সূর্য অস্ত যাচ্ছে এটা আল বুখারির দ্বিতীয় আলামতটি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লা মৃত্যু প্রথম আলামত হচ্ছে আল্লাহ রসুলের আগমন এবং দ্বিতীয় আলামত হচ্ছে রাসুলামের মৃত্যু আল বুখারির একটি হাদিস রয়েছে আনা সবনু মালিক রাজি আল্লাহালা বলেছেন রাসুল্লাহ সাল্লা আমাকে কিয়ামতের আগে ছয়টি আলামত হিসাব করতে বলেছেন এক নম্বরে তিনি বলেছেন আমার মৃত্যু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 তারা কি চিন্তা করছে তিনি মনে করলেন যে এটা ঠিক হচ্ছে না উল্লেখ্য যে আসলে তিনি এটা চিন্তা করেননি যে না নেতৃস্থানীয় ব্যক্তি তিনি সব সময় একটা ক্ষমতা দাপট অনেক কখনো কিন্তু তিনি চিন্তা করেছিলেন যে এই ইহুদি লোকগুলো এরা বড় হয়েছে রোমান সংস্কৃতির ছায়ে বেড়ে উঠে এরা সব সবসময় যা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে রাজা বাদশাহ নেতৃস্থানীয় ব্যক্তি এরা সব সময় চারপাশে প্রহরী নিয়ে চলে একটা আলাদা ক্ষমতার ডাপট তারা দেখিয়ে চলে নিজেদেরকে অন্য রকম ভাবে তারা উপস্থাপন করে থাকে তারা এ ধরনের দৃশ্য দেখে একেবারে অভ্যস্ত নয় তাই তিনি ভাবলেন যে অমর ইবনুল খতাব রাজিউলান্নভাবে আশাটা বোধ হয়ে মানাংসই হয়নি কারণ জেরুজাল বাসিন্দারা তাকে এই বেশে দেখে হয়তো যথার্থ সম্মান নাও দিতে পারে যেখানে ওই সময়ে দুনিয়ার যে কোনো মানুষের চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হচ্ছেন ওমর ইবনুল খাতাব রাজিউলান্ন তিনি মুসলিমদের খলিফা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 আমাদের সম্মান আমাদের এই মোটর শোভাযাত্রা কিংবা চারপাশে দেহরক্ষী বাহিনী এগুলোর মাঝে নেই নেই আমাদের পোশাক আশাকে সুরক্ষিত সফরে যাওয়ার মাধ্যমে পোশাকে জলুস নয় আমাদের সম্মান ইসলাম তিনি আবু উবাইদাহ নুকে এই শিক্ষা দিচ্ছিলেন এবং তখন তার গায়ে যে জামা ছিল তাতে ছিল চোদ্দটির তালি দেওয়া মুসলিম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 তাদের বিপরীত চিত্রটি দেখে তারা কান্নায় আবেগে ভেঙে পড়ল যে আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছে জেরুজালের চাবি হারাচ্ছি জেরুমের কর্তৃত্ব হারাচ্ছি ইসলামের এই সাদা মাটা নমুনা দেখে তারা নিজেদের চোখে পর্যন্ত বিশ্বাস করতে পারল না আবেগে কাঁদতে শুরু করলো। শেষ পর্যন্ত তারা জেরুজালেমের চাবি আল খলিফা ওমর ইবনুল কি দিয়েছিল আল্লাহ আলাম ইবনে কাসির উল্লেখ করেছেন যে এই চাবি হস্তান্তর করার কিছু বৈশিষ্ট্য তাদের বইয়ে কিতাবে লেখা ছিল এবং এর মধ্যে একটা বৈশিষ্ট্য এটাও ছিল যে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 আর এই প্লেগ হয়েছিল জেরুজালেম অধিকারের পর হিজরি আঠারো সনে আসাম নামক জায়গায় মুসলিমদের জন্য বড় একটা বিপর্যয় ছিল পুরো উম্মা তখন বেশ বড় ধরনের একটা ক্ষতি সম্মুখীন হয়েছিল কারণ পঁচিশ হাজারের বেশি মুসলিম এই প্লেগে মারা গিয়েছিলেন এবং এদের মধ্যে আবু উবৈদা ও মুওয়াজিব জ্বাবালের মতো ব্যক্তিরা সহ আরো বহু সাহাবা ছিলেন তাদের জন্য তাদের দৃষ্টিকোণ থেকে এটা একটা রহমত কারণ তাওয়াইন এক ধরনের শাহাদা কিন্তু উম্মার দৃষ্টিকোণ থেকে তাদের মতো পঁচিশ হাজার ব্যক্তিকে হারানো এটা ছিল বিশাল একটা লোকসান পঞ্চম আলামত হচ্ছে সম্পদের প্রাচুর্য রাস্লাম বলেছেন যে সম্পদ এত বেশি হবে এত অঢেল হবে যে কোন মানুষের হাতে একশো দিন আর ভাবখানে এমন যে মাত্র একশো দিন কি এটা এটা দিয়ে আমি কি করব। এতটাই সম্পদের প্রাচুর্য হবে কি আমাদের পূর্বে তো এর কিছুটা হয়েছিল ওমর বিন আজিজের সময়েই ওমর বিন আল খাতাবের আমলেও কিছুটা হয়েছিল বলে আমরা বলতে পারি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 আর সেই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দেবে অর্থাৎ পার্থিব অর্জন দুনিয়ার অর্জনের প্রতিযোগিতায় আমাদের ধ্বংস হওয়ার কারণ ডেকে আনবে রাজ্লাম বলেছেন যে তিনি দারিদ্র ক্ষুদা এগুলো চিন্তিত ভিত নন আসলে বর্তমানে আমরা দেখতে পাই যে উমার মধ্যে দারিদ্র বিদ্যমান যে কারণে সেটা সম্পদের অভাব এই কারণে নয় কারণ সবচেয়ে দামি সম্পদ আপনি দেখুন খনিজ সম্পদ সেগুলো রয়েছে মুসলিম বিশ্বে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 এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ বেশি করে রাখো কারণ সেই অন্ধকারের মতো মুমিন রাতের বেলাতেই সে কাফির হয়ে যাবে রাতের বেলায় যে মুমিন সে সকাল বেলাতেই কাফির হয়ে যাবে কারণ বর্ণনা করতে গিয়ে আসুল সাল্লাহাম বলেছেন যে তারা দুনিয়ার জন্য পার্থিব লাভের জন্য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 হাড় হাড্ডি ভেঙে নিজেদের ঘরে বসে থাকো আর যদি কেউ তোমাদের ঘরে ঢুকতে চায় তবে আদমের দুই সন্তানের মধ্যে যে ভালো তার মতো হয়ে যাও রসুল্লাহ সাল্লাহ বলেছেন এই ফিতনার মাত্রা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন যে ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তির উত্তম যে দাঁড়িয়ে থাকবে সে হেঁটে যাওয়া ব্যক্তির উত্তম যে হাঁটতে থাকবে সে দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে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 তবে এই হাদিসে ফিতনা থেকে দুরে থাকতে বলা হলে এটা ভবিষ্যতের কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য বলা হয়েছে আপনি বর্তমান যদি বসে থাকবেন ঘরে বসে থাকবেন আর বলবেন যে আমি হাদিস অনুসরণ করছি সেটা এখানে বোঝানো হয়নি এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যখন সবকিছু থাকবে একেবারে অস্পষ্ট সত্য কিছুতে আলাদা করা যাবে না এই ফিতনাগুলো অর্থাৎ ফিতনার বহু ফিতানের কথা বলতে গেলে বলতে হবে কিছু ফিতান ইতিমধ্যেই উম্মার জীবনে ঘটে গেছে আবার কিছু এখনো ঘটেনি রাসুদুল্লা সাল্লাম একবার পূর্ব ইশারা করে বললেন তার অবস্থান থেকে পূর্ব ইশারা করলে বললেন তিনি এরপর তিনি বলেছেন এদিকেই হচ্ছে শয়তানের বাড়ি আমরা গভীরভাবে হাজিরকে বিশ্লেষণ করলে দেখতে পাই যে বেশ কিছু বড় বড় ফিতনা এসেছে মদিনার পূর্ব থেকে তবে মদিনার পূর্ব থেকে ফিতনার একটি প্রধান উৎস স্থল মাত্র তার মানে এই নয় যে সব ফিতনা সব ফিতান সব মদিনার পূর্ব দিক থেকে আসতে হবে কারণ রাসুল ইসলাম এও বলেছেন যে তোমাদের সাথে রোমানদের যুদ্ধ হবে বিশ্বের অন্যান্য এলাকায় তবে সবচেয়ে বড় বড় কিছু ফিতনা শুরু হবে মদিনার পূর্ব দিক থেকে যেগুলো উম্মাকে সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে ফেলেছে উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে অনেক রকম ফিরকা এই ফিরকাগুলোর উৎপত্তি হয়েছে মদিনার পূর্ব দিক থেকে এছাড়াও এটা ছিল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 আমরা অতিক্রম করে ফেলেছি খুন হওয়া ছিল উম্মার জীবনের সর্বপ্রথম সংঘটিত ফিতনা এবং এই ফিতনাটি অন্য সব পরবর্তী ফিতনার দরজা খুলে দিয়েছে তালে বুখারিতে বর্ণিত একটা হাদিসে ওমর রাজিউল তালানহ এবং হুজাইফা রাজিউল তালানহ তারা একটি সংলাপের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 ওমর আলীন বললেন যদি দরজাটা একবার ভেঙে যায় তাহলে এটা আর কখনোই বন্ধ করা যাবে না তো পরবর্তীতে হুজাইফা যখন বর্ণনা করেছিলেন তাকে জিজ্ঞেস করলেন যে যে ওমর কি জানতেন আসলে কাকে বোঝানো হয়েছে দরজা দিয়ে দরজার উদাহরণ দিয়ে কাকে বোঝানো হয়েছে কি তিনি জানতেন তো হুজাইফা জন্য বললেন যে হ্যাঁ তিনি জানতেন কারণ আমি তাকে বলেছিলাম যে আসলে সেই দরজায় কে ছিল এই বলে হুজাইফা চলে গেলেন তখন তারা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 খিলাফতের দায়িত্ব থেকে নেমে যান খিলাফতের দায়িত্ব থেকে আপনি নেমে যান তিনি তখন স্মরণ করলেন যে তাকে এ ব্যাপারে আগেই কি বলে গিয়েছিলেন একটা চাদর দেবেন যদি মানুষ তোমাকে সেই চাদর খুলে ফেলতে বলে তাহলে সেটা করবে না ওসমানকে যখন এটা রাসুসাল্লাম বলেছিলেন তখন তিনি এই ইঙ্গিতটা বুঝতে পারেননি তার কোন আইডিয়া ছিল না যে এই কথা বলে রাসুল সাল্লাহাম আসলে তাকে কি বোঝাচ্ছেন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 আলী তার দুই ছেলে হাসান এবং হোসেনকে পাঠিয়েছিলেন কিন্তু ওসমান কাউকে তার পক্ষে যুদ্ধ করতে দিতে চাইলেন না এরপর সেই লোকগুলো যারা সংখ্যায় ছিল হাজারের উপর ফিতনাবাজ লোকেরা তারা জড়ো হল ওসমানের বাড়ি ঘেরাও করল তারা তাকে হত্যা করল এবং ফিতনার জন্ম দিল রাসুল সাল্লাহ সাল্লাম এটা আগেই বলে গিয়েছিলেন যে ওসমান শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে এটা বলেছিলেন তখন যখন তিনি একবার আউ বক রাজি ওমর ওসমান এই তিন ব্যক্তির সাথে উহুদ পাহাড়ের উপরে অবস্থান করছিলেন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 তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে তার বাহিনীতেই মিশে যেতে পারবে তখন একজন আমির তিনি বাইরে থেকে এসে মদিনায় আক্রমণ করতে পারবেন না এবং তাদেরকে এই ফিতনাবাদ লোকদেরকে যারা ওসমান রাজিউলকে হত্যা করেছিল তাদেরকে শনাক্ত করাটা তখন বেশ কঠিন হয়ে আসবে এই কারণে তারা আলীকে চাপ দিল কিন্তু আলী রাজি আলম তাদের প্রস্তাবকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন তিনি বলছিলেন যে আগে সুরা কাউন্সিল গঠন করা হোক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 তরিঘড়ি করে বিচার কাজ শুরু করলে এতে আরো ফিৎনা ফল বেড়ে যাওয়ার সম্ভাবনায় বেশি কারণ আলী রাজি তখনও তার সেনাবাহিনী এবং পুরো মুসলিম খিলাফতের সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করতে পারেননি এতে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যারা ফিতনা সৃষ্টিকারী লোক তারা ছিল সংখ্যা হাজারের থেকেও বেশি এবং তারা আলীর বাহিনীতে প্রভাব বিস্তার করে রেখেছিল এ কারণে আলী রাজিউল যে কিছুটা সময় অতিক্রান্ত হোক এরপর আমরা বিচার কাজ শুরু করব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 হত্যাকারীরা যারা ছিল আলীর সেনাবাহিনীতে তারা রাতের আধারে আক্রমণ করে বসল তালহা জুব এবং তারাও বিশাল সেনাবাহিনী পাঠালেন যেহেতু এই আক্রমণ রাতের বেলায় হয়েছিল তাই তালহা জুবাইর বায় বুঝতে পারেননি যে আলীর চালানোর কাজ নয় বরং এটা উসমানের হত্যাকারীদের ফিতনা সৃষ্টির আরেকটা অপচেষ্টা তাই তারাও প্রতিরোধের জন্য যুদ্ধ করলেন তবে এই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 সাথে যুদ্ধ করা তো আল্লাহর হুকুম আর এখানে আলী নিজের বলল আলী ভুল করছেন পরবর্তীতে তারা বললেন লিপ্ত হওয়ার জন্য দায়ী করেছে এবার তারা কাফির বলে আখ্যায়িত করছে এবং এরপর তারা আলী সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং এ কারণেই তাদেরকে বলা হয়ে থাকে যে খাওয়ার তারা যারা ইসলামিক জামা থেকে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন আবার ফিরিয়ে আনতে সক্ষম হলেন বাকিরা রয়ে গেল তাদের পূর্বের অবস্থানে এভাবে খাওয়ারিজ ফিরকার জন্ম তাদের বংশানুক্রম এবং উৎস যদি আমরা খুঁজতে যাই সেটা পাবো আমরা রাসুল্লাহ সাল্লামের সময় এবং তাদের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 তার একটা হাত থাকবে দেখতে মহিলাদের স্তনের মতো এর মানে হচ্ছে যে তার হাতে যেন কোন থাকবে না একটু ফোলা প্রকৃতি থাকবে তাই সেটাকে মহিলাদের স্তনের মতো দেখাবে আবু বললেন আমি আলীর পক্ষে খাওয়ারিজদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম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 তাকে খুঁজে বের করো আমি নিজের চোখে একটা লোককে দেখলাম যে রাসুল সাল্লাহ আল্লাহামের বর্ণনার সাথে হুবহু মিলে যায় এভাবেই আমরা বুঝতে পারি যে খারিদি বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন আলী ইবনে আবিতালী বলেন এই লোকগুলোকে যারা হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে বলেন আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি তাদেরকে সেভাবে হত্যা করব যেভাবে আদ হয়েছিল। অর্থাৎ তাদের সবাইকে পাইকারি হত্যা করে একদম বিলুপ্ত করে ফেলতে হবে যেমনটা করা হয়েছিল আদ জাতির ক্ষেত্রে কিন্তু কেন কারণ এই ধরনের চরম পন্থা অবলম্বনকারী মানসিকতার লোকদের সাথে শুধুমাত্র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 আমরা কখনো কোন মিথ্যা বলেছে হাদিস জাল করেছে এগুলো খারেজিদের মধ্যে কেউ করেনি অথচ আহলে সুন্দর অনেকেই হাদিস জাল করেছে কিন্তু খারেজিরা কখনো এগুলো করেনি তাদের মধ্যে আন্তরিকতা ইকল সত্যবাদিতা এগুলো ছিল কিন্তু সমস্যা হল তারা ছিল ভারী একগুয়ে এবং তারা খুন খারাপই রক্তপাতকে কিছু মনে করতে না আর খাওয়ার এই ফিতনা যে শুধু রাসুল্লা সালামের যুগে ছিল তা নয় আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী করেছেন তাদের ফিতনা যুগে যুগে আসবে তাদের ফিতনা কোন একটা প্রজন্মে আসবে এবং সেই প্রজন্মেই সীমাবদ্ধ থাকবে এক যুগের ফিতনা বংশানুক্রমে পরের যুগ পর্যন্ত স্থায়ী হবে না পরবর্তী প্রজন্মে আবার নতুন করে ফিতনা শুরু হবে এবং এভাবে দাঁত আগমন পর্যন্ত হতেই থাকবে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 এরকম ইবনে মালাতে বর্ণিত আছে প্রজন্মের আবির্ভাব এই কথাটি প্রায় বিশ বারেরও বেশি পুনরাবৃত্তি করেন সবশেষে তিনি বলেন যতক্ষণ না দার আগমন ঘটে অর্থাৎ খানিজিদের প্রত্যেকটি প্রজন্ম নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে অথবা বাইরে থেকে কেউ তাদেরকে ধ্বংস করবে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 এই ঘটনা ঘটেছিল ইয়াজি ইবনে মোয়াবিয়ার সময় ইয়াজিদ পরবর্তীতে আরো একবার মোদিনা এরকম হত্যাযোগ্য চালায় এবং সেটাকে বলা হয়ে থাকে মারিফাতুল হারাহ সেখানে তিনি মদিনা আক্রমণ করেছিলেন এবং দিনের পর দিন ঘটেছিল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 যারা ছিল প্রথম। আর এদের উদ্ভব রাসুল্লাহ সাল্লাহামের জীবনের শেষের দিকে মুসাইলাম আল কাজাব ছিল বনু হানিফা গোত্রের এবং সেটা অনেক বড় একটা গোত্র ছিল তারা আরবের ইয়ামামা অঞ্চলে বাস করত তো সেই লোকদেরকে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 পনু হানিফা গোত্রীর মিথ্যাবাদী লোকটাও কুরাইশের সত্যবাদী লোক থেকে ভালো এই উক্তি থেকে ভয়ঙ্কর অনেকেই জানতো যে সে মিথ্যা বলছে কারণ মুসাইলামা যেহেতু সে নিজেকে নবী দাবি করেছে অতএব তার তো অবশ্যই একটা কোরআন থাকতে হবে বা তার কাছেও অহিন নাজিল হওয়ার মতো কিছু থাকতে হবে তো এরপর সে নিজে যে কোরআন রচনা করেছিল সেটা ছিল খুবই হাস্যকর সুহান আল্লাহ এটা একটা অলৌকিক খুবই পারদর্শী তার অবস্থা খুবই শোচনীয় এবং হাস্যকর হয়ে গেছে সে খুব হাস্যকর কিছু একটা তৈরি করে ফেলে আবুল আল্লাহ আলমারি সে ছিল খুব বিখ্যাত এবং সুপরিচিত একজন কবি তো সে ছিল অন্ধ তো অন্ধ হলেও আল্লাহ তাকে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 হাফেজ এই যুদ্ধে নিহত হওয়ার পর কোরআন সংগ্রহ এবং সংরক্ষণের কার্যক্রম শুরু হয়েছিলাম একটি স্বপ্ন দেখেছিলেন তিনি দেখেছিলেন যে তিনি দুটো স্বর্ণের বালা পরে বসে আছেন তিনি বলেন আমি এটা দেখে খুব বিচলিত হয়ে পড়ি এবং আল্লাহ আমাকে বললেন যে তুমি এই বালা দুটাতে ফু দাও আমি সেই সোনার বালা দুটাতে ফু দিলাম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 বেশ কিছু সংখ্যক অনুসারী ছিল তো তারা বিয়ে করল এই কারণে একে অপরকে রাজনৈতিক ভাবে সাহায্য করতে পারবে মুসলিম তখন সে মহিলা দেখলো যে তার এই নব দিয়ে লাভ নেই তাই সে মুসলিম হয়ে গেল তা মুসলিম হয়ে গেল আল আসোয়াদ আল আনসি তাকে ইয়েমেন এর ফায়রুজ নামের এক লোক তার প্রাসাদে গিয়ে তাকে গোপনে হত্যা করে এবং এভাবেই আল আসোয়াদের জীবনের সমাপ্তি ঘটে এই মিথ্যা নবীর দাবিদারদের তালিকায় আরো আছে তুলাইহা আল আজদি